এক প্রকাশ্য বিজয় লিয়াগো ফের যেন আল্লাহ ক্ষমা করে দেন মাতা আপনার পূর্ববর্তী ও পরবর্তী সকল ত্রুটি আর আপনাকে সরল পথে পরিচালিত করেন আর আল্লাহ আপনাকে এমন বিজয় দান করবেন নাসরান যাতে কেবল সম্মানই সম্মান হয় সেই আল্লাহ এমন যিনি সহিষ্ণুতা সৃষ্টি করেছেন পূর্ববর্তী ইমানের সাথে আরো বর্ধিত হয় আসমান ও জমিনের সমস্ত সৈন্য দল আল্লাহরি জন্য আর আল্লাহ তালা মহাজ্ঞানী প্রজ্ঞাময় আর যেন তাদের পাপ সমূহ মোচন করে দেন আর এটা আল্লাহর নিকট বিরাট সফলতা আর যেন আল্লাহআ আজাব প্রদান করেন আল মুনাফিক মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদেরকে এবং যারা আল্লাহর সম্বন্ধে কু ধারণা রাখে তাদের উপর সচনীয় সময় আসন্ন আর আল্লাহআ তাদের তাদের প্রতি প্রধান এবং আসমান সমূহ ও জমিনের সমস্ত সৈন্যদল আল্লাহর জন্য আজিজান হাকিমা আর আল্লাহআলা মহা পরাক্রান্ত ময় सम्मान प्रदश्र, करो हाथ तर हाथ আল্লাহর সাথে তার যে অঙ্গীকার হয়েছে তা আল্লাহ সত্তরী তাকে বিরাট প্রতিদান প্রদান করবেন তারা অচিরেই আপনাকে বলবে সুতরাং আমাদের জন্য মার্জনা প্রার্থনা করুন আল সিনা এরা নিজেদের মুখে সেই সমস্ত কথা বলছে মা আলাই সাফি কুল যা তাদের অন্তরে নেই কুল আপনি বলে দেন যদি তিনি তোমাদের কোনো অপকার করতে চান করতে চান বরং আল্লাহ তোমাদের সমস্ত কার্যাবলী অবহিত আছেন ভালো বনাতম বরং তোমরা মনে করেছ যে আল্লাহয়াং কলিবা কখনো ফিরে আসবে না আর রসুলা রসুল ও মুমেনগন ইলা আহলিহিম তাদের পরিবারবর্গের নিকট আবাদান কখনো আর এটা তোমাদের অন্তরে ভালো লাগছিল আর যারা আল্লাহর প্রতিও তার প্রতি মান আনবে না ফলত আমি কাফেরদের জন্য দোজ প্রস্তুত করে রেখেছি এবং সমগ্র আসমানের রাজত্ব আল্লাহরি তিনি রাহিমা আর আল্লাহআলা বড়াশী দয়া ময়া মু যখন তোমরা খাইবারের গণিমতের মাল আহরণ করতে রওয়ানা হবে না তখন আমাদেরকেও তোমাদের সঙ্গে যাবার অনুমতি দিও ইউরিদুনা তারা মুনাফেকরা এটা চায় যেতে পারবে আল্লাহ পূর্বে এটা বলে দিয়েছেন ফসাইয়া তখন তারা বলবে বরং তোমরা আমাদেরকে হিংসা করছো না বরং তারা খুব কমই বুঝে থাকে আরবি আপনি সেই পশ্চাতে অবস্থানকারী গ্রামবাসীদেরকে বলে দেন সাতুদ আউনা ইলা কওমিন অচিরেই তোমরা এরূপ লোকদের প্রতি আহুত হবে উলি বা সিং দিন যারা দুর্ধর্ষ যোদ্ধা হয়তো তাদের সাথে যুদ্ধ করবে আর যদি তোমরা অবাধ্য হাও কামাওয়াল কবলু যেমন ইতো পর্বে অবাধ্য হয়েছিল তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাময় শাস্তি প্রদান করবেন কোন তার রসুলের নির্দেশ মান্য করবে ইদু জান তাকে দাখিল করবেন এমন বেহেস্ত সমূহে নিঃসন্দেহে আল্লাহ ওই মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা বৃক্ষ তলে আপনার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছিল আলাইহিম অনন্তর আল্লাহ তালা তাদের মধ্যে স্বস্তি সৃষ্টি করলেন ফাতাহিবা আর তাদেরকে একটি আশু বিজয় দান করলেন এবং প্রচুর গণিমতের মাল ও দান করেছেন তোমাদেরকে আরব প্রতি যা তোমরা গ্রহণ করবে সুতরাং একক্ষণে তোমাদেরকে এটা প্রদান করলেন ওয়াকাফা আইদিযান নাসি আঙ্গুম এজন্য বিপক্ষ লোকদের হস্ত তোমাদের থেকে প্রতিরোধ করে দিলেন যা তোমাদের আয়ত্তে আসেনি আল্লাহ তাকে পরিবেষ্ট করে আসেন আর আল্লাহ সর্ববিষয় পরি ক্ষমতাবান। তবে তারা অবশ্যই পৃষ্ঠপ্রদর্শন পূর্ব পলায়ন করতো তখন তারা না কোনো বন্ধু পেত আর না কোনো সাহায্যকারী আর তিনি এমন যে যিনি প্রতিরোধ করে দিয়েছেন আই দিয়া তাদের হস্ত তোমাদের থেকে ও আই দিয়া কুমা আনহুম তোমাদের হস্ত তাদের থেকে বিপাতনি মাক্কাতা মক্কার স্বরে জমিনে মিমবাধি আন এবং তোমাদেরকে মসজিদে হারাম হতে প্রতিরোধ করেছে এবং প্রতিরোধ কুরবানির জন্তুগুলো তাদের নির্দিষ্ট স্থানে উপস্থিত করা হতে বাধা দান করেছে আর যাদের সম্বন্ধে তোমরা কিছুই জানতে না অর্থাৎ তাদের নিষ্পেষিত হওয়ার আশঙ্কা না থাকতো যদ্দরুন তাদের কারণে তোমরাও ক্ষতিগ্রস্ত হতে তবে সমস্ত ব্যাপারে চুকিয়ে দেওয়া হতো কিন্তু তা এজন্য করা হয়নি দাখিল করেন যদি তারা সরে পড়তাবান তবে আমি তাদের মধ্যকার কার প্রদান করতাম আলীমা যন্ত্রণাময় আজাব আর অভিমানও ছিল বর্বরতা অনন্তর আল্লাহ তালা নিজ পক্ষ থেকে ধৈর্য শক্তি প্রদান করলেন আল্লাহ আপন রসুলকে এবং মুমিনদেরকে আরমিনের আল্লাহাল সর্ববিষয়ে মহাজ্ঞানী রসুল নিঃসন্দেহে আল্লাহ তালা রসুলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন বিল হাককে যা বাস্তবানুরূপী ছিল যে আর কেউ চুল কাটতে থাকবে তোমাদের কোনো প্রকার ভয় থাকবে না ওই সমস্ত বিষয়ে অবগত আছেন যা তোমরা জানো না তিনি এর পূর্বে হৃদায়ত ও সত্য ধর্ম দিয়ে যেন তাকে সমস্ত ধর্মের উপর প্রাধান্য দান করেনা আর আল্লাহ আল্লাহ যথেষ্ট সাক্ষী কিন্তু নিজেদের মধ্যে সদয় তার হে শ্রোতা তুমি তাদেরকে দেখতে পাবে কখনো রুকু করছে কখনো শেষদা করছে আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় লিপ্ত রয়েছে যেমন শস্য সে প্রথমে অঙ্কুর বের করলো অতঃ পর তাকে শক্তিশালী করল যারা ইমান এনেছে এবং কাজ করেছে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন ক্ষমা এবং বড় প্রতিদানের